আইসা রাদিল্লাহ তাল্লাহ্ন বর্ণিত মাকজুম গোত্রের এক নারীর চুরির ঘটনায় কুরেশগঞ্জ চিন্তিত হয়ে পড়ল তারা বললেন আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম এর প্রিয় পাত্র ওসমা ইবনু জায়দ রাদিল্লাহ তাল্লাহ্ন ছাড়া কে আর তার নিকট বলার সাহস করবে